বিস্মিল্ল রহম্যান রহিম পরম করুন নময় রশিম গালু আল্লাহ মিশুর আমি হায়ু কুন্ডু শকী শপথ সুস্পষ্ট কিতাবে আমি একে নাজিল করেছি এক বরকদময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়িত হয় আমার পক্ষ থেকে আদেশ ক্রমে আমি ই রাসুল আপনার পালন পক্ষ থেকে রাসমাত স্বরূপ তুমি সর্বশ্রোতা যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে তুমি নভমন্ডল ভূমণ্ডল ও এতটু ভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও পালন কর্তা এত সত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে পীড়া কৌতুক করছে হে আমাদের পালন কর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন আমরা বিশ্বাস স্থাপন করছি তাঁরা কি করে বুঝবে অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসুন تولوا عنه وقالوا معلم مجنون اتو قرارتاك فيشتتو درسم قرئ ايبن بالي شدو انعب سيخانو قرأت بالي إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش الفطشة আমি তোমাদের উপর থেকে আজাদ কিছুটা প্রত্যাহার করব কিন্তু তোমরা পুনরায় পূর্বাবস্থায় ফিরে যাবে যেদিন আমি প্রবলভাবে ধৃত করব সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসুল এই মর্মে যে আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসুল আর তোমরা আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করো না আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি তোমরা যাতে আমাকে প্রস্থর বর্ষণে হত্যা না করো তৎজন্য আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা স্মরণাপন্ন হয়েছি তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো তবে আমার কাছ থেকে দূরে থাকো অত সে তার পালন কর্তার কাছে তোয়া করল যে এরা অপরাধী সম্প্রদায় তাহলে তুমি আমার বান্ধবীকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো নিশ্চয়ই তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে এবং সমুদ্রকে অচল থাকতে দাও নিশ্চয়ই ওরা বিমজ্জিত বাহিনী তারা ছেড়ে দিয়েছিল। কত উদ্যান ও প্রস্তবন কত শস্যক্ষেত্র ও সুরম্য স্থান কত সুখের উপকরণ যাতে তারা খোষ গল্প করত এমনি হয়েছিল এবং আমি এগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে তাদের জন্য চন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশ পায়নি আমি বলি ইসরায়েলকে অপমানজনক শক্তি থেকে উদ্ধার করেছি ফিরাউন, সেছিল ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় আমি যিনি শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য মৃত্যুর মাধ্যমে আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুদ্ধিত হব না তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো পূর্ববর্তীরা আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা ছিল অপরাধী আমি নভমণ্ডল ভূমণ্ডল ও এতটা ভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়ার ছলে সৃষ্টি করিনি আমি এগুলো যথাযথ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বুঝে না নিশ্চয় ফয়সলার দিন তাদের সবারই নির্ধারিত সময় যেদিন কোন বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময় নিশ্চয় যাক্ষণ বৃক্ষ পাপির খাদ্য হবে গলিত তামদের মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে পানি একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান নামের মধ্যস্থলে অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাদ ঢেলে দাও সাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এ সম্পর্কে তোমরা সন্দেহ পথিত ছিলে। নিশ্চয়ই আল্লাহ ভিরুরা নিরাপদে থাকবে উদ্যান রাধি বনি ছোট মুখে سندس وإستبرق متقابلين تارا قردان قربي كون وفور رشت باستر مخمت حيبوش بي كذلك وزوجناهم بحور النعيم يدعون فيها بكل فاكهة آمينين يدعون فيها بكل فاكهة آمينين ودعون فيها بأمان تدعون فيها তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে তারা সেখানে মৃত্যু আচ্ন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জহন্মানের আজার থেকে রক্ষা করবেন अपनर पालनकर्पाय यहासाफल्य हमें अपनाराषाई कुरान के सहज कर दिए जरा स्मरण रखे अतय आपनी अपेक्षा करू তারাও অপেক্ষা করছি